আবু হুরাইরা রদুলিল্লাহ তালন বর্ণিত নাবী সাল্লাহাম বলেন বনে ইসরায়েলের একদল লোক নিখোঁজ হয়েছিল কেউ জানে না তাদের কি হল আর আমি তাদেরকে ইঁদুর বলেই মনে করি কেননা তাদের সামনে যখন উটের দুধ রাখা হয় তারা তা পান করে না আর যখন তাদের সামনে ছাগি দুগ্ধ রাখা হয় তখন তারা তা পান করে আবু হুরাইরা রদিল্লাহ তালু বলেন আমি হাদিসটি কাহাবের নিকট বললাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কি এটা নাবি সাল্লাহুস্লামকে বলতে শুনেছেন আমি বললাম হাঁ अतपर ठीक कैक बारे में एक बार कथाटी जिज्ञेस कर लें तक हमें बल्बी तारोरत कित पढ़े